তার সন্তান রে নিয়া পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল মানে সে বারবার ডুবতেছে পানি খাচ্ছে উঠতেছে কিন্তু সন্তানটা কি ধরে রাখছে मरणे अवस्था सन्निकट हो गह ज्ञान थारा तो सन्तान था के, था के पारा दिया जगह रखार चेष्टा कर আল্লাহর পথে যেনি হতে হয় তাকে তোমরা মৃত বলো না আল্লাহ নির্দেশ দিচ্ছেন মৃত না বলতে ওলা আল্লা রাস্তায় যারা নিহত হয়েছে এদেরকে মৃত মনে করো না মৃত মনে করতে না করছে আল্লাপ আর মৃত বলতে অধিকার এসে বাহ্যিক ভাবে সে কিন্তু কি হয়ে গেল শেষ হয়ে গেলো কি হয়ে গেছে শেষ نصلي على سيدنا محمد وعلى اصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم يا ذو الذين امنوا استجيبوا لله وبيرسل اذا دعاكم لما يحييكم وعلموا ان الله يحول بين المرء وقلبه الله الله عليه وسلم من جهزوا وازيين في سبيل الله فقد غزا سمعنا معازين يا صدق رسول الله النبوي الكريم আমরা যে দুনিয়ার মধ্যে আছি এর বাস্তবতা কুরআন সুন্দর আলোকে তো একটা সৃষ্টি হিসেবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাইতেছি যে এর কোনো আসতেছে আবার নির্দিষ্ট সময় পরে স্থান আবাদ করতেছে যারা একবার যাচ্ছে আর কোন দিন ফিরে আসতেছে যারা আল্লাহ বিশ্বাস করে না হরত বিশ্বাস করে না এরা এইটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ মনে হয় তাদের দিল একচে বেশি আর প্রশাস্ত হয় না তাদের কি হলো আমাদের দুনিয়ার এই জীবনটা এখানে কেউ মৃত্যুবরণ করে আর কেউ জীবন নিয়ে বেঁচে থাকে যে কতদিন এই জীবন মৃত্যুটাই সব আল্লাহ কি বলেছেন আসলে প্রকৃত অবস্থা কি সব মানুষ ঘুমন্ত আছে যখন মৃত্যু করবে আবার জেগে যাবে আমরা যখন স্বপ্ন দেখি অনেক সময় স্বপ্নে মনে হয় না যে এটা স্বপ্ন মনে হয় যে বাস্তব জাগ্রত হওয়ার পরে মনে হয় যে আসলে আমি স্বপ্ন ঠিক দুনিয়ার জীবনটাকে আমরা যতই বাস্তব মনে করি আর যত মানুষই বাস্তব মনে করো মৃত্যুর পর এখন মনে হবে যে আমি বাস্তব জগতে পা রেখেছি এখন তোমার চোখের পর্দা সরে গেছে আসলে এতদিন আমরা কিসের মধ্যে পরে আছি একটা অন্ধত্বের মধ্যে পরে আছি একটা আবরণের ভিতরে ঢাকা আছে আসলে প্রকৃত বাস্তবতা আল্লা রব আলমী গুরুত্বপূর্ণ বানিয়েছেন যে দেখেন আমাদের চলা সফরিত করে জিজ্ঞেস করেছেন সবাই উত্তর দিয়েছে মোমেন কাদের সবাই উত্তর দিয়েছে কি ভালা অবশ্যই আপনি কি আমাদের अस्तित्व अवस्थाए कि चले आसते आदम अल्लाम सन्तान ना सब आदम के मेटी दिए तैयार करते ठीक क्योंकि आदमे सन्तान रा सबा कदम पीठे छे जन्मे सबर बीजा विद्यमान जैसे रब के मुमे हम काफे सब भरे इलाते सृष्टिगत भाव सब कि आल्ला जय घोषणा जो काफिर एसे सबा जो मुसलमान हम तो कथा नहीं मुसलमान ना हम झेड़े दीते हैं বেশিরভাগই মুসলমান হয়ে গেছে অল্প সংখ্যক কিছু তারা করবে না ইসলাম কবুল করবে না আরব ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হয়েছে অঞ্চলে পচার পর সে অঞ্চলে পচার পর সমুদ্র এক নদী পাড়াই দিবে নৌকার মধ্যে উঠছে উঠছে ঝড় তার সাথে তো তার সাথী সঙ্গী রে যারা ইসলাম কবুল করবে না ওই সব মিলে আল্লাহ সবাই কাজে ডাকে আল্লাহ কোরআনে কারিম আল্লাহ রব আলেন যখন প্রচন্ড ঝড়ের মধ্যে জাহাজ কি হয়ে যায় ডুবার উপক্রম হয়ে যায় তখন তোমরা সবাই মিলে কাটে ডাকো আল্লা তো ডাকো এটা বাস্তবতা আল্লাহ তোরা যদি ওই এক আল্লাহকে এই ডাক্তি মোহাম্মদ তো এই কথাই বলতেছিলো যে দেব দেবী এই গুলির কোন শক্তি নাই সত্যিকার তার কথা বোঝাই সে ফিরে চলে আস ফিরে চলে এসেছে আসলে বাস্তবে মানুষের প্রকৃতির ভিতরে বীজ হিসেবে রেখে দিয়েছেন কি আল্লাহর লাগবে আল্লাহর এখন এই ফিতরটাকে কেউ ঠিক রাখে আর কেউ এটাকে কি করে দেয় পারিপার্শ্বিকতাই হোক বা দুনিয়ার স্বার্থে হোক লোভে হোক ভয়ে হোক যে কোনোভাবেই হোক এই প্রকৃতির চাহিদাটাকে প্রকৃতির এই শক্তিটাকে কি করে দেয় নষ্ট করে দেয় বীজ নষ্ট হয়ে যায় না নষ্ট করা দেয় प्रश्नर जवाब सहज से भाषा जाना जो्यतार निर्भरशी क्भरशी आल्लाब मे पर जवाब दिए दीबे रब्ला কবরের প্রশ্নগুলোর জব হয়ে গেলে পরবর্তী ঘাঁটি সহজ কি সহজে যদি আটকে যায় এখন আমরা আল্লাহ কে রব আলহামদুলিল্লা আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের শুধু ওই ভিতরে সুপ্ত অবস্থায় রবের স্বীকৃতি আছে বিষয়টা এই পর্যন্ত না কিছুটা বাহিরেও কি হয়েছে গাছের ডালা গাছটা হয়েছে ভিতরে প্রথিত আর এর শাখা প্রশাখা আকাশে বিস্তৃত ইমানের সাথে সামান্য নেকামল করে কোথায় পচে যায় আসনে পচে যায় আসলে একজন ইমানদারের দাম মূল্য আল্লাহর কাছে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহাল কাছে নগণ্য এবং ছুটো একটা মুসলমানের অন্যায় ভাবে এক ফুটা রক্ত ঝরার ध्वस हो जाओकु मारा झगन्या ना तो तो जो অশান্তি বলি বিশৃঙ্খলা বলি ফেতনা বলি যাই বলি মানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এত বড় ফেতনা না এত বড় ফাসাদ না এত বড় অশান্তি না এত বড় মারাত্মক না এত বড় জঘন্য না একটা মুসলমানের এক ফোটা রক্ত অন্যায়ভাবে ঝরা যেই পরিমাণ ফেতনা যেই পরিমাণ ফাঁসাদ যেই পরিমাণ অশান্তি এবং যেই পরিমাণ জঘন্য অপরাধ আর আজ আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি আল্লাহ কারণ একটা মুসলমান সে মুসলমান হয়েছে আল্লাহ বিশ্বাস এই হিসাবে বিশ্বাস রাখে আল্লাহর রবু বিহকে স্বীকার করে বাহ্যিক ভাবেও আল্লাহর রবু বিহতের উপর আছে এমন প্রত্যেকটা ব্যক্তি পুরা পৃথিবীর আদন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত জানাসবে সবাই একটা দেহ সবাই কয়টা দেহ दया मायर दिएहर मत आईनुहुत चोखातर पुरा शरीर नाम अंगे मध्यता एम तो है शर अंग अंग प्रत्यंग गुटा तुर कष्ट हमसे तु तुर कष्ट नहीं पड़े था आनंद उपभोग करते थे चोखर कष्ट कान बोलेना गान शून আমি কোন বিনোদনী স্পটে যাবো মুখে বলে না যে আমি এখন কি করব গান করব আনন্দ করব না এই চোখের যন্ত্রণা সারানোর জন্য সবাই ব্যস্ত হয়ে যায় এটা রসম উদাহরণটা এই জন্য দিচ্ছেন যে এটা আমাদের বাস্তব আমাদের উপলব্ধির ভিতরে দেখতেছি এখন অন্য মুমেনের সাথে সম্পর্কটা যদি আমার এই হয় তাহলে বোঝা যাবে যে ইমানের স্রোত আমার ভিতরে প্রবাহিত আছে ইমানের রক্ত আমার ভিতরে কি আছে চলমান আছে ইমান দার এই হিসাবেই প্রত্যেকে নিজের ইমানের মাপকাঠি আসলে সে কোন পর্যায়ের মুমেন্ট মৃত্যুর পরে হাসরের মাঠে হিসাব করার আগে দুনিয়ার মধ্যে হিসাব করতে পারবে সেখানেও তো প্রত্যেকের হিসাব প্রত্যেকে নিজেই করতে পারবে কারণ যখন নাকি আমল সামনে দেওয়া হবে বলা হবে ইকরা কাফা কফা বিনা আলাইকা दृष्टि दिखी ना उदासीन थकते मामतेमानदार दे मामते আসলে আখেরাত এটা কোনো আজগুবি বিষয় না এটা কোনো অস্পষ্ট কোনো বিষয় না আখেরাতের জীবনটাকে কোরআন কারিমা আল্লাহ আলমিন উল্লেখ করছেন আগামীকালের জন্য তুমি কি প্রস্তুত করেছ এটা দেখো সবাই কিন্তু চিন্তা ভবিষ্যতের জন্যই করে অতীতে যা হবার হয়ে গেছে এখন ভবিষ্যৎ আমার কিভাবে ভালো হবে ভবিষ্যতে কিভাবে বিপদাবদ থেকে রক্ষা পাবো এই বিষয়টাই সবাই কি করে চিন্তা করেন চিন্তা করি আল্লাহাক এই বিষয়টাই বলেছেন এই স্বাভাবিক বিষয়টাই তুমি আগামীকালের জন্য কি করেছ এটা দেখো জীবনটা আগামীকাল আজ এবং আজ বর্তমান জীবনটা তুমি গড়লে কিন্তু আগামীকালের জীবনটাই তুমি ক্ষতিগ্রস্ত হলে কেউ এটা কি বলে না লাভবান হওয়া বলে না কিন্তু আজ যেভাবেই হোক সময়টা কেটে গেলো কিন্তু আগামীকাল সে লাভবান হলো প্রকৃত জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে এই অস্থায়ী স্বপ্নীল জীবনের মধ্যে স্বপ্নে অনেক কিছু ভোগ করার কোনো মূল্য নেই আসলে যদি আমরা বাস্তব মানবিকতার দৃষ্টিতে শরীরের এই বিধানগুলোর দৃষ্টিতে নিজেকে তুলনা করি মাপি তাহলে আমি বুঝতে পারবো আমি পরকালে গিয়ে কোন পর্যায়ে রসুল সাল্লিম সাহেব সত্য প্রকাশ করতে গিয়ে তাদের কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়েছে তারা যদি নিজের জীবনটাকে দুনিয়ার জীবনটাকে গড়ার পিছনে লেগে যেতেন আর এই কোরবানি গুলো না দিতেন আমরা তো ইমানের কি পেতাম না কোন জীবনকে রক্ষা করে করে দুনিয়ার দৃষ্টিতে জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দিয়েছে আর ই আল্লাহর দিনের জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দেওয়া এটা আসলে বাহ্যিক দৃষ্টিতে ব্যর্থতা बेपर गुखा जाए कित और दुनिया स्वर्थ उद्धार एर भरे व्यर्थता लुकायित अनेक उदाहरण आरनादीर मध्य एक जगह अल्लाह कुरानी সুদ কে পাক মিটিয়ে দেন আর সাদা কাশ পাবো আর সাদা আছে কমলো কোন জায়গায় বাহ্যিক ভাবে কোন জায়গায় কমতেছে সাদাখায় কমতেছে সুদে পারতেছে আরব্বুল আলমিন বলতেছে নিয়ম হৃদা সুদকে মিটিয়ে দেন আর সাদা বৃদ্ধি করে দেয় প্রকৃত অর্থে সাদা হলো বৃদ্ধি আর ওই একশো দশ যে পেয়েছে দশ যে আসলে এটা ধ্বংস করা শুধু ওই দশটাই ধ্বংস হবে না পুরো একশো কে ধ্বংস করুন রসুল সাল্লি হাসাল্লাম আরবের রীতি ছিল ছোট বাচ্চাদেরকে যেহেতু রসল মক্কা শহরে জন্মগ্রহণ করেছে আর শহরের অবস্থাটা হলো মক্কা শহর বিশেষ করে সারা পৃথিবীর থেকে লোকজন আসে এখানের ভাষা একেবারে পিওর আরবি না হামসার থেকে লোকজন আসে ওরাও এখানে এসে নিজেদের ভাষায় কথা বলে ইয়ামান থেকে লোকজন আসে ইরাক থেকে লোকজন আসে আরও বহুত দূর দূর থেকে তুন আমি কুল্লি ফাজ্জি আমির চীন থেকে লোকজন আসে সারা পৃথিবীর থেকে তো লোকজন যায় বিভিন্ন ভাষা সংমিশ্রণে আরবের শহরের ভাষাগুলো কি থাকে নাই খাটিয়ার কি থাকে নাই এর মধ্যে বিভিন্ন দেশের বাসা মিশে এই আরবের এই সম্ভ্রান্ত ব্যক্তিরা বা সম্পদশীল ব্যক্তিরা নিজেদের সন্তানদের ভাষাটা বিশুদ্ধ আরবি রাখার জন্য এদেরকে ওই কথা ফুটার সময়টা গ্রামে পাঠায় দিতমুখের গুলি ফুটবে যখন দুধপান করতেছে এই সময়টা কোথায় পাঠায় দিত গ্রামে পাঠাই দিত তো রসুল সাল্লামের সময় এই রীতিটা চালু ছিল তো রসুল রসুল তো মক্কা নগরীর শহরের সেখানে বাচ্চা আছে তখন এরা একটা অনুদান দিত বড় লোকের সামান্য অনুদান দিলে তো গরিব মানুষদেরকে তাদের অনেক কিছু হয়ে যায় এইটাই আর কি তারা এই জন্য বাচ্চা নেওয়ার জন্য আসত তো কাফেলা এসে রস হলে হওয়ার কারণে কেউ রসম বাচ্চা ওকে নিয়ে আলালন পালন করলে আমাদের পাবো কি কে দিব দাদা আছে দাদা দিলে দিব এই জন্য কেউ নেয় নেই রস্যাম আর ওই দিক যেটা হালিমা ঘটনা আমি সংক্ষেপে হালিমা ছিল না বুকে দুধ ছিল না নিজের সন্তানেরই ভালোভাবে দুধ হতো না তারপরও কোনো বাচ্চা যদি পায় নিজেরা এলাকায় এই তিন বাচ্চাটাকে একটু সেবা করে দেয় না কিছু কিন্তু একটা সেবা হবে তো যায় আর এরকম হচ্ছে এর কাছে গেছে আসলে ইসলামের প্রতিটা বিধান এমন বাহ্যিকভাবে এর মধ্যে আকর্ষণ নাই আকর্ষণ দুনিয়াটার মধ্যে কিন্তু এটাকে যে ধরবে ভাগ্যবান আসলে এই ভাগ্যটা আমাদের হাতের মুঠের ভিতরে যে যেই পরিমান করবেনি দিবে আল্লাহর দিনের জন্য সে সেই পরিমাণ ভাগ্যবান হয়ে যায় একেবারে মানুষের জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় কি মানুষের জীবন জীবনের আর কিছু না আসলে সন্তান প্রিয় নিজের ইচ্ছা শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ সন্তানকেই সে অগ্রগণ না রাখে নিজে না খায় সন্তানের মুখে লোক মা খাওয়ায় একটা ঘটনা বলি যখন ইয়াতে চিটাঙ্গে আঙ্গে ইয়া হয়েছিল সুনামি হয়েছিল না কয়েক বছর আগে পত্রিকাতে একটা ইয়া ঘটনা আসছিল যে এক মা তার সন্তান মধ্যে হাবুডুবো খাচ্ছিল এরপরে এমন একটা অস্থিরতার পর্যায়েছে শেষ পর্যন্ত সন্তান তখন আসলে নিজের মানে আত্মনিয়ন্ত্রণ অনাই কি করতেছে সে যখন নাকি বারবার এমন মরণের अवस्था के सन्निकट हो गह ज्ञान कथा तो सन्तान के पारा दिए ना जगह चेष्ट कर, कर प्रत्येक प्रिय के निजे जान, जान।, जान।, जान केल्लास्त आल्ला दे। कुरानी कर <laughs> আল্লা পথে যে নিহত হয় তাকে তোমরা মৃত বলো না আল্লাহ নির্দেশ দিচ্ছেন মৃত না বলতে যারা নিহত হয়েছে মৃত মনে করো না মৃত মনে করতে না করছেন আল্লাহ আর মৃত বলতেও তাহলে কি সে মৃত প্রকৃত জীবনের অধিকার ইচ্ছে বাহ্যিক সে কিন্তু কি হয়ে গেল শেষ হয়ে গেলে কি হয়ে গেছে আর যারা মরে মরে কি হচ্ছে মালান মাসুদ আজার সাহেবের একটা উনি উক্তি উনি বলেছেন যে আফগানওয়ালারা আল্লাহর শত্রুদের মোকাবেলায় আল্লাহর রব সাথে যারা টক্কর দেশ তাদের মোকাবেলায় কি করছে দাঁড়াইছে তাদের দেশের কবরস্থান গুলো ভরে কি দিয়ে সোহাদা দিয়ে আর আমাদের দেশের পূর্ণ কবরস্থান গুলো ব্যবস্থার ভিতরে এবং এদের মুখোমুখি না দাঁড়াইতেছি আমরা না দাঁড়ায় দাঁড়ায় নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে আমাদের দেশের কবরস্থানগুলো খালি থাকতেছে না আবাদ হচ্ছে মরদা দিয়ে দেশের কবরস্থান আবাদ হয় ওদেরটা আবাদ হয় সোহাদা দিয়ে জান্নাতের বাগান হয় আর আমাদের দেশেরটা কি হয় মুরদা দিয়ে আবাদ হয় ঘটনা কিন্তু একটাই ঘটে প্রত্যেকে তার নির্দিষ্ট সময় পার করে দুনিয়া থেকে বিদায় নিতেই হয় তাকে এমন হয় না যে আফগানিস্তানের কোনো মানুষ বৃদ্ধ হয় না যেহেতু তাদের দেশের যুদ্ধ সব ছোট সময় কেয়া যায় বোমার আগে মরে যায় কেউ বুড়া হতেই পারে না এমন 18 বছর যাবত এদের যুদ্ধ চলতেছে আমেরিকা না সারা পৃথিবী মিলে এদের বিরুদ্ধে কি করতেছে যুদ্ধ করতেছে এরা আগের যুদ্ধের ব্যাপারে অনেকে বলতো যে উমুকে সাহায্য করে তুমুকে সাহায্য করে এই আঠারো বছর তাদেরকে কে সাহায্য করতেছে আসলে যদি দৃষ্টি খোলা থাকে কারো সত্যকে চিনা তার জন্য ছোট্ট গোষ্ঠীর তাদের দেশের শাসকত কারজাই বলেন আর আব্দুল গনি বলেন না আশরাফ গনি বলেন এরা তো আর কার পক্ষে পক্ষে না এই শক্তির পক্ষে সব মিলে এদের কি করতে পারতেছে না শেষ করতে পারতেছে না এদের সাথে এখন চুক্তি করার জন্য বাধ্য হচ্ছে সংলাপে বসার জন্য কি হচ্ছে হচ্ছে এই সম্পদ শক্তি অস্ত্র তারপরে জনবল সবকিছুর দিক দিয়ে সত্তর হাজার বার পাকিস্তান থেকে বিমান উড়ে গিয়া পাশের রাষ্ট্র মুসলমান নান্দারি রাষ্ট্র তাদের উপর কি ফেলেছে বোমা বোমা ফেলেছে সত্তর হাজারবার বিমান উড়েছে পাশের রাষ্ট্র থেকে এদেরকে শেষ করার এরপর আল্লাহ বললাম তাদের কি কি করছে টিকি রেখে বরং দিন দিন তারা কি হচ্ছে বিভিন্ন অঞ্চলে কি হয়ে যাচ্ছে ছোট ছোট এলাকা দাঁড়িয়ে যাচ্ছে পুরা যেখানে আল্লাহর শরীয়তকে হয় আল্লাহকে রব হয় আল্লাহর সাথে কাউকে কি করা হয় না করা হয় রঘুবিহের পূর্ণতা चाचिकार मत बता एम हो गए परिष्कार कर दिए हादीजर मध्य भविष्यवाणी आत যুদ্ধরত একটা হক জমাত থাকবে সত্যের জন্য যুদ্ধরত একটা জমাত কেমত পর্যন্ত কি করবে মুসলিম শরীফের আমত পর্যন্ত থাকবে তাহলে সেই জামাতটা কোনটা যে জামাতের প্রথম অংশে রসদ সাল্লা ইসলাম শেষ অংশে ইসা আলহিস মানে মাঝে মাহদিআসলাম থাকবেন মুজাহিদ্দিন বিভিন্ন দল বিভিন্ন সময় থাকবে তো এই জমাতটাই যারা আল্লাহর পরিপূর্ণ রববিয়ত প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে কি করছে আফগানিস্তানা যদি আমেরিকার হাতে ও সময় কোথায় দিতে রাজি হইত বাহ্যিক ভাবে ওরা এদেরকে ছেড়ে দিত না কেন তাদের এই কষ্ট করত যে আমরা আল্লাহর হুকুম ছাড়বো না সারা আমাদের রাষ্ট্র চলে যায় আল্লাহর হুকুম না আমাদের ক্ষমতা চলে যাক আমাদের মেয়র গিরি গিরি আমাদের যত মানে কার্যক্রম আছে রাষ্ট্র পরিচালনার এগুলি চলে যাক কিন্তু আমরা আল্লাহর হুকুম একটা হুকুম অলঙ্ঘন হতে কি না দেব দেব্লা তখন কি বলেছে দিন ওয়ান হাই যখন এতেকাল করলেন পুরো আরব কি হয়ে গেছে এক ডাকে মোরতাদ হয়ে গেছে অল্প কিছু এলাকা ছাড়া মক্কা মদিনা পায়ে বাহরাইনের ছোট্ট একটা অঞ্চল এছাড়া বিভিন্ন সবার বিরুদ্ধে কি ঘোষণা করেছেন যুদ্ধ ঘোষণা করেছে এমন না যে যারা একটু বেশি বিগ্রহে গেছে এদের বিরুদ্ধে যুদ্ধ আর যারা একটু কম গেছে এদের বিরুদ্ধে বুঝানি অন্যান্য কৌশল সবার কিসের ঘোষণা করেছেন সেটা আমার দেখার বিষয় এই যে সারা পৃথিবীতে পরে আবহাওয়া সিদ্ধা জেলা তোমার প্রতিষ্ঠিত হয়েছেন না হনার কৌশল কাজে লেগেছে না লাগে অবশ্যই এক তরবারি দিয়ে সব ঠিক করেছেন তরবারি দিয়ে তরবাটা বিভিন্ন জনের উপর পড়ছে মোর্তারদের উপর পড়ছে জাহিলি ধর্মে যারা ফিরা গেছিলো তাদের উপর পড়ছে জাগাতার শিকারকারীদের বিরুদ্ধে পড়ছে খারেজিদের উপর পড়ছে মানে সবগুলির এই তরবারি দিয়ে কি করছেন উনি সোজা করেছেন এরপর সেই তরবারিটা এখন এরা কি করতেছে আলহামদুলিল্লাহ মুজাহিদিন গ্রুপ যুগে যুগে ব্যবহার করতেন তালেবানরা এই ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ আর আল্লা পাকে নির্দেশ এটাই মুসলমানরা যখন নির্যাতিত হয় কেন তোমরা তাদের জন্য কি করনা যুদ্ধ করনা না পরিষ্কার করানের ঘোষণা আল্লাপাক ব্যবস্থা নির্ধারণ করে দেওয়ার পরে নিজেদের আর কোনো অধিকার আছে যুদ্ধ ছাড়া আর মুসলমানদের জন্য আমরা ব্যতীত হয়েছি কিন্তু এই ব্যথার আসলে প্রকাশটা ঘটা প্রকৃত অর্থে মুসলমান হিসেবে কোন সুরতে হওয়া দরকার ছিল যুদ্ধের মাধ্যমে যদি এটাই না করা হলো তাহলে আসলে এই ব্যথা এটা একটা ভণ্ডামি ভণ্ডাম আসলে এটা কোনো ব্যথিত হওয়া না ওখানে যা ঝুকি আছে এদের জন্য যুদ্ধে নামলে এই জন্য সেটাতে যাইতে রাজি নেই কান্না করতে তো রাজি আছি রুটি দিতে কি নাই রাজি নেই আমাদের অবস্থাটা ওটা এই ঘটনাগুলি তো আসলে একটা কৌতুক কিন্তু কৌতুকগুলি আমাদের জীবনে বাস্তব হয়ে আছে রুটি মাথায় নিয়ে আমি কি করি ক্ষুদার্থ কুকুরের জন্য কান্না করি কিন্তু রুটি কি করি না দিতে রাজি না আল্লাপাক বলে দিচ্ছে না এদের জন্য তোমরা যুদ্ধ করো আর যুদ্ধ করলে তুমি জয়ী হলে না পরাজয় হলে সেটা তোমার দেখার বিষয় না তুমি যদি জয়ী হও তাও ভালো আর যদি পরাজিত হও তাও ভালো কোন ক্ষেত্রেই তোমার লস নেই ওমাই ইয়কুল ফি সাবিল ওমাই ইকাতুল ফি সাবিল সুম্মা ইয়াকলিপ সুম্মা ইয়ক ইয়াকলিপ আউ ইয়ালি অজর আজিম आल्ला पाते युद्ध करतपर से विजयी हक अथबा निहत हो महान पुरस्कार दीब आल्लर थके पुरस्कार तुम्हें पवारुक्त हो गए और कि लगे तुम्हें ये कि जा दुनिया तुम्हारे तुम्हारे सम्पद जा सन्तान जामी जा सबकिछ जार हाथे दिए दीते आल्लापाड़ाइते थकबे ये प्रबृद्धिर मध्य बनियोग करो आल्ला हाथे तो जावा আর আল্লাহ এটা বুঝি খেয়ে ফেললে শেষ বিনিয়োগ করলে আসা আর সেখানে বিনিয়োগটা কোথায় আল্লাহ আল্লাহ আহ্বান করতেছেন কে আসো আল্লাহ উত্তম ঋণ দিবে যারা সবচেয়ে কি কোন কোম্পানির যারা শেয়ার বাজারে সংযুক্ত আছে এরও তো একটা ইয়া করেই শেয়ার কিনে সবচেয়ে বেশি মুনাফা হয় যদি নিশ্চিত জানে যে আগামীকাল এই কোম্পানির দাম এই পরিমাণ কি হয়ে যাবে বেড়েছেন কী করবে নিজের সব সম্পদ চেয়ারটাকে বিক্রি করা পর্যন্ত ওখানে ইনভেস্ট করবে ইনভেস্ট করবেন যেমন একদিনে এই পরিমাণ লাভ হয়ে যাচ্ছে আর আল্লাপাক বলতেছেন কি আমাকে ঋণ এবং উত্তম ঋণ এটা পরিমাণ বৃদ্ধি পাবে আল্লাপাক বলতেছেন যে আমাকে ঋণ দাও কিসের ক্ষেত্রে দেবে টাকা পয়সা নিজের জীবন সময় মেধা শ্রম আসলে এই সব কিছুই আল্লাহ পাতে কি করা যায় নিজের জন্য কি করা এটাকে সঞ্চয় করে ফেল জমা করে ফেল আর ওই বে করতে পারলো না আর সাথে আল্লাহ জিজ্ঞেস করেছেন ঘরে একটা বকরি হা দিয়া এসেছিল তো পাকানো পোকানোর পরে বিভিন্ন জনকে দিতে দিতে শেষ হয়ে গেছে এটা রসুল ঘরে এসে জিজ্ঞেস করছে না বকরির কি আছে ঘরে পরে বলছে যে একটা পা রয়েছে যে পাটাই নাই রয়েছে তিনি তো বলছেন একটা পা আছে রসুল বলছেন কি পাটাই নাই আর পোরা আছে যেটা দেওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে না এটা রয়ে আর এটা আমরা যখন নিজেরা খেয়ে ফেলবো দেখেন এটাকে রস পরিবারে খেয়ে ফেলা এটাকেও বলতেছে এটা নাই হয়ে যাওয়া আর আমরা আমাদের জীবনটাকে নিজেরা ভোগ করে শেষ করে দিচ্ছি এই কারবারটাই যদি ওনারা করতেন এখানে হক হালাল ভাবেই সাহবা একা এবং আমরা ইমান পাইতাম দিন পাইতাম ওনারা যদি বসে যেতেন এইভাবে যে আমার ইমান নিয়ে আমি আমার জীবন বাঁচাই কৌশলের সাথে চলে যাই আমরা পাইতাম কিভাবে এই এক উন্মতের যখন আঘাত তখন তুমি কি করতে হবে সেই যন্ত্রণায় তোমাকে ইয়া হতে হবে অস্থির হতে হবে এখন আমরা বলবো যে আমি একা অস্থির হয়ে তার কোনো লাভ আরো আছে এদের মধ্যে তো কোনো অস্থিরতা নেই না এমন না যে তুমি অস্থিরতা দেখাবে আর এটার ফল দিতে আল্লাপ কি করবে না সক্ষম হবেন না দেখাল না সেটার মান্লা তুমি যদি সঠিক পথটা ধরো তাহলে কেউ যদি বিচ্যুত থেকেও যায় এর জন্য তোমার কোনো কি হবে না ক্ষতি হবে না আমি বলেছি সে যায় না আমার যতটুকু তাকে বোঝানোর সাধ্য ততটুকু আমি কি করেছি তাকে কিন্তু সে কি আসে আমি কি চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত এটা একটা উদাহরণ দিয়ে একটা গাড়ি নিয়োগ দেওয়া হয়েছে যে ধাক্কায় ওখানে নিয়ে যাও দশ জনের নিয়োগ দেওয়া হয়েছে কেন কারণ দরকার আছে আর প্রতিজনকে টাকা করে দেওয়া হবে ধাক্কায় ওখানে দিতে আমি একা ধাক্কাতে আর নয় ধাক্কা গাড়ি ওখানে পৌঁছবে কিন্তু মালিক আল্লাহর আছে এই ব্যক্তিকে দশ জনের পুরস্কার দিয়ে বিদায় করে দিন নিয়ে যেতে পারলে নিয়ে যদি যেতে পারতো তাহলে কত টাকা পাইতো একশো টাকা টাকা আর নয় জনে শরিক না থাকার কারণে একা ধাক্কাইছে নিয়ে যেতে পারে নাই কতভাবে একা ধাক্কান আর দশ জনে মিলে ধাক্কায় তারাও যদি কাজ করতো সংকট কি ছিল কম ছিল কাজ কম ছিল পুরস্কার কমই ঠিক এই কঠিন মুহুর্তে এইটাই রসম হাদিসের মধ্যে বলছেন বাদাল ইসলাম গরিব शुरू हो गरीबा असहाय अवस्था इी देर सुन सराम जो सुबह गुरतर समय जरा धरबी तुसंबादी कर हास उठब এখানে আমি কি হলাম না হলাম এটা দেখার বিষয় না সাহাবাহিক হোসেন রাজিয়া কালাম দুনিয়ার বিজয় দেখে গেছেন উনি রাজত্বের জন্য চেষ্টা করেন নাই ইয়াজিদের মোকাবেলায় রসুলের পরিবার সহ সত্তর জন নিয়ে শহীদ হন নাই দুনিয়ার বিজয় দেখছেন না কিন্তু রসুল ঘোষণা দিয়ে গেছেন যুবকদের রাজা সেখানে রাজ্য পেয়েছেন তিনি এখানে না পেলে হয়েছে কি এখানে যারা ব্যর্থ হবে তারা তো হোসেন রাজি আল্লাহতানোর সাথে হামজা রাজি আল্লাহানোর সাথে আমরা কেন হীনমন্নতার শিকার হব। কেন পিস্ত হব যে অনেকে নাই খুব সংকট খুব বিপদ এই কারণে মন ভাঙ্গার কি আছে সুযোগ আল্লাহর এই ডাকে সাড়া দেওয়ার এখানে বিনিয়োগ করার যদি সুযোগ হাতছাড়া করে দেই বারবারে কিন্তু কি আসে না সুযোগ আসেছেন যাদেরকে আল্লাপাক বোঝ দিয়েছেন এই বিষয়গুলি আসলে এই গভীর বিষয়গুলি এই এত গোপনীয় বিষয়গুলি আসলে কি সবগুলো মুসলমান যারা নামাজ কালাম পড়তেছে দিন আখেরাত চা জান্নার চাই সবাই জানে বিষয়গুলো বুঝতে পারে আর এটা একেবারে স্বাভাবিকও না বর্তমানে আমাদেরকে আল্লাহ পাক বোঝ দিয়েছেন আমাদের একটা অতিরিক্ত দায়িত্ব নাই শুরুতে জাহাদ করেছিলাম আল্লাপাক কি বলেছেন ইস্তাজিবুল্লাহি লিমা ইম পূর্বে জাহাদের আলোচনা হয়েছে কেতালের আলোচনা হয়েছে এরপর এরপরে আল্লাপাক বলতেছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকে কি দেও সারা দেও যখন তারা তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাকতেছে যেটা তোমাদেরকে জীবন দিবে জীবন জেহাদটা বাহ্যিকভাবে মৃত্যু কারণ এখানে ঝুঁকিটা কিসের জীবন মৃত্যুর জানের ঝুঁকি না এই জেহাদ ছাড়া অন্য যে কোনো নেতা মানুষের মধ্যে কিন্তু জীবনের ঝুঁকি নেই নামাজ পড়ার মধ্যে কষ্ট আছে কে ঝুঁকি নেই জীবনের ঝুঁকি নেই হজের মধ্যে অনেক সম্পদ ব্যয় করতে হয় দৌড়াদি করতে হয় কষ্ট আছে কৃষ্ণার্থ থাকতে হয় কিন্তু কে ঝুঁকি নেই জীবনের ঝুঁকি নেই আপনি আমেরিকা সফর করেন তবলিক করেন বাজাই করেন কে ঝুঁকি নেই ঝুঁকি নেই আপনি রাজনীতি কোন কর্মকাণ্ডে জড়িত হন বাহ্যিকভাবে স্বাভাবিকভাবেই কি ঝুঁকি নেই জীবনের নিশ্চিত জীবনের ঝুঁকি শুরুতে একটা আমলের মধ্যে আছে নামতে হয়ে বিসমিল্লা পড়তেই হয় জীবনের ঝুঁকিটা নিয়ে যাদের কথা আপনি যাবেন এর অর্থ কি মরতেও পারেন ফিরে আসতে পারেন সাহাভাবিক এরাম ফিরে আসে নাই তো সব লক্ষ্য সাহাভায় দশ বারো হাজারের কবর আছে মক্কামদি নেই সবাই বের হয়েছেন যে হয়েছেন ফিরে আসেননি হে আবুয়া ইউবান সেরজে আল্লাহর কুস্তন্ত অথচ তিনি কেছিলেন আবু ইউবান সেরাজবান রসুলের উঠনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যার ঘরে গিয়ে কি করছে বসছে না যার বাড়িতে বসছে তন্নরা সবাই তো রসুলকে নেওয়ার জন্য আগ্রহী ছিল তন্নরা বলতেছে যে না উঠনি ক্লান্ত হয়ে এখানে বসে গেছে তা আবার এটা ধাক্কায় ওঠে আচলানো শুরু করে দিচ্ছে যেন অন্য কারো বাড়িতে সামনে গিয়ে বসে উঠনি একটু হেঁটে হুটে ঘুরে ঘুরে আবার এখানে চলে এসেছেন কতটুকু মার্জাদ মেজদান হতে পেরেছেন কিন্তু এতটুকুর ওপর ক্ষান্ত বসে আছেন এই সেই ফজিল তর্জনের জন্য সেই বৃদ্ধ হয়ে আসে গেছে কোথায় সেই ইউরোপে গিয়ে আমার কভার হয়েছে ইসলাম বলতে ইউরোপে আরব থেকে সেই ইউরোপে গিয়ে আমার কভার হয়েছে তো ইসলামের ইতিহাসগুলি আমাদের সামনে কেন স্পষ্টভাবে আমাদেরকে আমাদের কার্যক্রম শিখেছে এটা আমাদের জীবন মুসলমানের জীবন এটা ছিল মুসলমান দিন জেহাদকে ধরে রেখেছে দুনিয়ার ভূগুলির সাথে জড়িত হয় নাই দুনিয়ার কেউ তাদেরকে নত করতে পারেনি সারা পৃথিবীতে ইসলামটা ছড়াইছে প্রতিষ্ঠিত হওয়া আল্লাহল মুক্ত যত চেষ্টাই হোক এটি নিয়ত যত ভালোই হোক এর দ্বারা কি আসবে না সব আল্লাহর শত্রুর ধ্বংস হবে না দিন কি হবে না প্রতিষ্ঠিত হবে না যার ফলে দেখেন আমি আরও বদনাম করতেছি না তাদের নিয়তের উপরও কি করতেছি না আঘাত করতেছি না বিভিন্ন লাইনের চেষ্টা হচ্ছে কিন্তু আসলে চূড়ান্ত কোনো ফল হচ্ছে না সারা পৃথিবীতে এমন আধার জায়গা তবলিগের হয়েছে যেখানে শুধু আল্লাহ কেই মানা হয় আল্লাহ কে মানার ক্ষেত্রে আর কারো কোনো তোয়াক্কা করা হয় না হ্যাঁ আমেরিকাতেও তবলিগ করা হয় কিন্তু সেখানে আমেরিকার ইয়াগুলো সরকারি নিয়ম নীতিগুলো মেনে না থাকবে এর বেশি আমরা করব না এটা না তাদের ওয়াদা এবং কার্যক্রম তো এটাই কোরআনের সবাই অর্থ তারা করতে পারে সবগুলোর ব্যাখ্যা করতে পারে আর যতটুকু দয়া না করে ততটুকু আমার বাদ দিয়ে রাখো আিনুনা বিবাহিত বিবাহ আল্লাহ কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না আল্লাহ এমন যারা করবে দুনিয়ার জীবনে ভুগবে কিয়মতের দিন কঠিন নিয়ে যাওয়া হবে এই ভাগ করার অধিকার আল্লাহাক আমাদেরকে জানে দিন মানতে হলে আর এই পুরা দিন এর মধ্যে আসার জন্য আল্লাহ শত্রু কিছু আল্লাহাক বানাইয়ে রাখছেন দুনিয়ার নিয়মে কুম মুখ বানাইছে আল্লাহাক আর মুশেখরা আল্লাহ দিনকে অপসন্দ করবেই আর যারা অপসন্দ করবে তাদেরকে বুঝাই এটা আল্লাহের প্রকৃত বোঝানোর পরে কাজ হয়েছে মক্কা মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি বোঝানোর পরে মাধ্যমে যুদ্ধের মাধ্যমে শক্তির মাধ্যমে যারা বুঝার মাধ্যমে মানবে না এমন মানুষ পৃথিবীতে মধ্যে কি এখানে ইয়ার লাগবে এই জন্য হাদিসের মধ্যে পরিষ্কার আসছে যে উমির তো নোকাতিল যে আমাকে নির্ধার দেওয়া হয়েছে মানুষদেরকে লাল্লাহ গ্রহণ জন্য কিতাল করতে যুদ্ধ করতে আমি কেমন পর্যন্ত সময়ের জন্য মানুষকে লাইল্লা গ্রহণ করার ব্যবস্থা হিসেবে আমাকে তরবারি নির্ধার দেওয়া হয়েছে তরবারি ধার নির্দেশ আমরা যে বিভিন্ন ঘটনা শুনি বিভিন্ন ধরনের আলোচনা শুনি যে উমুক পীরের দ্বারা হয়ে গেছে কোন পীরের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যেই পীরের পিছনে কোন তরবারের পৃষ্ঠপোষকতা না ছিল যদি হয়ে থাকে তাহলে এর পিছনে দেখা যাবে যে কোন তরবারির কি ছিল পৃষ্ঠপোষকতা ছিল কোন মুসলমান রাজাবাদ সার তরবারির সে শক্তির কি ছিল একটা পৃষ্ঠপোষকতা ছিল তখন তাকে উড্র করার মতো ক্ষমতা কারো ছিল না এই জন্য তার দাওয়াত কবল কাফেররা কুণ্ঠাসা করতে আমাদের দেশে কিছু কিছু সার দিয়ে রাখছে আমেরিকাতে কিছু কিছু সার দিয়ে রাখছে কিন্তু চীনে দেখেন কি অবস্থা করতেছে মুসলমানদের এটা আল্লাপাক কোরআনে বলে দিয়েছে কিছু সার দিয়ে সাথে কম্প্রোমাইজ করিয়া মিলামিশে আমরা কি করি চলি আমরা নতুন করে আল্লাহর দিনকে গড়তেছি আল্লাহ কিন্তু পুরস্কার বলে দিয়েছেন কখনো সম্ভব না পারে আল্লাপাকু তু হবে এদের সাথে আল্লাহর বন্ধুদের আবার সম্পৃতি হবে কিভাবে ইবলিসের বাহিনী হিজবুল্লাহ এবং হিজবুল সাইতান দুইটা একটা বিদ্যমান বাস্তব এই দুয়ের মধ্যে কি হইতে পারে না সম্প্রীতি হইতে পারে না কিন্তু এখন এমন কৌশলী বেরিয়েছে পৃথিবীতে মুসলমান নাম ধারী ব্যক্তিরা যে এই দুইয়ের মধ্যে কি করে মিল করে আশ্চর্য ধরনের অবস্থা খানা আর পায়খানা বেশ কম তো বেশি না একটা খোয়াক আর খাটে কি আছে পোয়াক আর পানা খোয়াক আর খান পায়খানা আর খানা বেশ কম কি পোয়াক আর পা অন্তঃস্থ এতটুকু বেশ কম এতটুকু বেশ তোমরা ধরে রেখে লাভ কি একটার মতো আছে যে কাফের শেখি মুসলমান যে মুসলমান শেখি কাফের যে আল্লাহর শত্রু সে কি আল্লাহর বন্ধু যে আল্লাহর বন্ধু শেখি আল্লাহর শত্রুর সাথে মিলতে পারে কি ধরনের এদের বক্তব্য কিছু কিছু তো মিল আল্লাহ রসুল পারে না ইসলামের রীতি এটা না একসাথে আর বাস্তবতা এটাই যারা ওদের সাথে একসাথে এখানে থাকবে ওখানেও ওদের সাথে একসাথে ওখানে থাকতে যারা ওদের থেকে বিচ্ছিন্ন এখানে থাকবে ইনশাল্লাহ ওখানে ওদের থেকে বিচ্ছিন্ন ভিন্ন স্থানেই থাকবে কামা দুনিয়াতে চলেছ তাদের সাথেই তোমার কি হবে জালিমদেরকে এবং তাদের সমশ্রেণীদেরকে তাদের সঙ্গীদেরকে জমা করো বর্তমানে আমাদের উপর আছে কুফুরি না কুফুরি শাসন ব্যবস্থা একটা মুসলমান এটা কি কি করতে পারে না মানতে মুসলমান পরিচালিত হবে কার শাসনে আল্লাহ শাসনে মানুষের বানানো শাসনে এখন প্রতি সবগুলো ফরজে আইন হয়ে আছে আর এই কুফুরি ব্যবস্থা এটা মুন কার অন্যায় এই মুন যার দিলের ভিতরে কোনো প্রকারের ঘৃণা না থাকবে মুন ব্যাপারে সে কি থাকবে না হাজারো সজদা করুক হাজার ঘৃণা বনি ইসরা এক জনপদরে আল্লাপাক নির্দেশ দিয়েছেন ফেরস্তাদেরকে যে ওই জনপদারে উল্টায় দাও মানে আজাদ দেওয়ার আজাদ দেওয়ার জন্য উল্টায় দিবে ফেরস্তারা গিয়ে দেখে যে এক ব্যক্তি এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে কি থাকে না উদাসীন থাকে না সব সময় আল্লাহকে স্মরণ করতেছে সে তখন না তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বৃত্তির উপরও অন্নদের উপরও কারণ সে সমাজের এই প্রচলিত অন্যায় অপরাধের কারণে তার চোখের চামড়া কি হয় নাই কপালের চামড়া কি হয় নাই দলা হয় সে অর্জুন কোনো কষ্ট অনুভব করায়নি तो शुद्ध व्यक्तिगत निजे विषय क्यों पापेना सागरे जो समुद्रे जन जहाज़ डूबे जाए जहाज़े जी क्यों सातराईते आत सबा जो झाबड़ाएर हाथ पानी का ठीक आसने जे अध्य आज प्रत्येके निजे संसार नहीं जो व्यस्त हो जाए बाचार आसने व्यवस्था नहीं उन्नतर अंश और उन्नतर ऊपर कि आसते অবস্থা চেপে আসছে কুহুরি নিজাম চেপে আসে উন্মতির উপর কি আছে আক্রমণ হয়ে আছে। এই অবস্থায় আমি কি থাকতে পারি না স্বস্তিতে থাকতে পারি না রসসল্লা ইসলাম আক্রমণ হওয়ার পরে কি অবস্থাটা হয়েছে দেখেন নামাজের কত গুরুত্ব ইসলামের মধ্যে কিন্তু মোদিনাই যখন আক্রমণ হলো অবস্থাটা এমন দাঁড়াইলো যে পরীক্ষা যদি পাহারা না দেওয়া হয় যেই কোনো মুহূর্তে ওরা পরীক্ষা পার হয়ে আসে মোদিনায় চড় হয়ে যাবে এখন পাহারা দিতে হবে সর্বক্ষণ সার্বক্ষণিক ধারায় কেউ সরতে পারবে না রসুল এবং সাহাবাহিক পাহার মধ্যে এমন ব্যস্ত হয়েছেন যে নামাজের জন্য যাওয়ার কী বা নাই যোহর বায় কাজা হয়েছে আসর কাজা হয়েছে বাগরিব কাজা হয়েছে এসার রক্তে গিয়ে ওনারা একসাথে সবগুলো কী করেছেন করেছেন নামাজের গুরুত্ব ইসলামে কত কিন্তু ইসলামের সীমান্তের পাহার জন্য এখানে দুর্বলতা রেখে নামাজ আদি করার জন্য যাওয়ার কি নাই অবকাশ নাই মক্কা বিজয়ের সময় ফাতে মক্কা হয়েছে রমজানে ছিলেন কেউ কি ছিলেন না অন্য এক হাদিস আসছো যে তোমরা তোমাদের ইন্নাকুম সতালকা কু আদুম রোজা রেখেছিলেন রসুল সংবাদ পাইছি ওরা তো খুব বুজুর গে গেছে রোজা রেখেছে রসুল এলুক গুলি না রমজানে রোজা রাখলে নাফরমান হয় দেখ এখানে অনেক কথা আছে বাকি বাস্তবতা হলো যখন আইন হয়ে যায় তখন দুনিয়ার একটার পর একটা দুনিয়া বাড়াইতে থাকা প্রতিষ্ঠায় চিন্তা থাকা একটা মোমিনের সান আর থাকে না এটার জন্য জীবন যান সবকিছু উজার করে দিয়ে সম্পৃক্ত হওয়া এটা হলো দিনের দাবি আল্লাপ বলছেন আল্লাহ যখন ডাক দেয় আল্লাহ রসল যখন ডাক দে তোমাদের জীবন বাঁচানোর জন্য তখন তোমরা কি করো তাদের ডাকে কি দেও সারাদিন আমি আসলে কথা অন্যদিকে গেছিলাম আবু ওখানে সিদ্ধিকা অবস্থাটা উদাহরণ হিসাবে তিনি শরীয়তের একটা হুকুম একটা হুকুমও একটু হ্যাঁ সের হইতে কি করেন নেই দেন নাই এর জন্য কি চালিয়েছেন তরবারে চালাইছেন সেই নমুনাটা আলহামদুলিল্লাহরা কি করে দিয়েছে এই যুগে দেখা দিছে যে আল্লাহ ফাঁকের একটা হুকুম কোনো মুসলমানকে কাকারের হাতে অর্পণ করা যাবে না হাতে মুসলিম আখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা আল্লাহ আলা ইউসলিমুহু যে সে তাকে নিজে করবে না অপদস্থ করবে না এবং তাকে শত্রুর হাতে সুপোর করবে না আল্লাহ রসুলের একটা বাণী সারা পৃথিবীর কিছুর চেয়ে দামি না তারা আল্লাহর হুকুমকে দামি বানাইছেন আল্লাহ তাদেরকে দামি বানাই দিয়েছেন শক্তিশালী নমুনা দেখা দিয়েছেন যে আল্লাহর সাহায্য এখনো আছে বদরের যে সাহায্য ছিল এই সাহায্য এখনো কি বদরের যুদ্ধে সাহাবাহাম ছিলেন তিনশো জন আর কাফের ছিল এক হাজার তিন গুণ বেশি আর বর্তমান এই আতালেবানদের যুদ্ধের মধ্যে এরা কয় হাজার আর এদের তুলনায় চোখ থাকলে বদরের যুদ্ধ দিয়ে যাওয়ার অনেকে হেদায়াত হয় নাই এখনো এই গুলো চোখের সামনে পরে অনেকে কি পাচ্ছেন পাচ্ছে না আমি কথা শেষ করে দিচ্ছি আসলে এখন আমাদের বিষয়গুলি আসলে নিজেও উপলব্ধি করা দরকার এবং প্রেশান হয়ে যাওয়া দরকার উন্মতকেও যতটুকু সম্ভব ওঠানো দরকার আর যোদ্দুর ইনশাল্লাহ আমি এর জন্য নিজেকে উজাড় করে দিতে পারবো আল্লাহর কাছে কি করব ইনশাল্লাহ পেয়ে যাব আর যদি এই অবস্থায় আমি নিজেকে বাঁচায় রাখি আল্লাহর কাছে উজোর করার কিছু থাকবে এখানে নিজেকে বাঁচায় রাখার কিছুই নেই আর যে উজাড় করে দেবে সে আসলে নিজের জন্য কী করবে জমা করছ না তব এটা কি ছিল একটা যুদ্ধ ছিল না রসুল চাঁদা সংগ্রহ করেছে সেনাবাহিনীর বিশাল একটা খরচ কি করছেন বহন করেছেন এমনি সম্পদ ছিলেন বিশাল রসুল উসমান রাজিদার ব্যাপারে কি বলেছেন যে আজকের পরে ওসমান যদি কোন নেকামাল না করে কোনো কি নেই সমস্যা নেই আর আবু আকারের মর্যাদাটা বর্ণনার ভিতরে সম্ভব না আবু হকর কি পেয়েছেন আখেরাতো পেয়েছেন পেয়েছেন দুনিয়াতেই কি পরে সরাসরি দুনিয়ার দৃষ্টিতে উনি খলিফা হন নাই দুনিয়া ভোগ করার জন্য উনার খালামারটাকে উনি ব্যবহার করেন নাই কিন্তু খলিফা হয়েছেন তো দুনিয়ার সম্মানটা পেয়েছেন তো সব দেওয়ার পরে ওনার কি সব চলে গেছে না আর বড় আকারে পেয়েছেন আরো বড় আকারে ঠিক আসলে আল্লাহর জন্য দেওয়াটাই আমাদের কি হয় না কিন্তু আল্লাহ পাক আসলে কৃপন হে বিলাল তুমি খরচ করতে থাকো আরসের অধিপতির পক্ষ থেকে তোমাকে কমিয়ে দেওয়া তোমাকে অভাবী বানিয়ে দেওয়া ভয় করো আর আল্লাহর দিনের জন্য যদি কে অভাবী হইয়া ক্ষুদার্থ হইয়া পেটে পাতর না মরতে পারে হাঁসের মাঠে গিয়া কি বলতে পারবে দেখো আল্লা রসুল পাথর পেঁদেছিল আমার সংসারে আমার জীবনে পাথর পেঁদেছি দুই অপ্ত আমি না খাইয়ে রয়েছি আমার সন্তান সন্তিকে না খাওয়াই আর সিরিয়ার বাচ্চাগুলি রে ইয়ামানের বাচ্চাগুলিরে ভ্যাকসিন কিছু ভিডিওতে ছবিগুলি তেলেছে কী অবস্থা এটি মুসলমানের সন্তান নয় আমার আপনার সন্তান এক বেলা একটা বিস্কিট না পাইলে এটার জন্য আমি কি ব্যস্ত হয়ে যায়। এর আব্দর রক্ষার জন্য কি করি আর ওরা বিস্কিট তো দূরের কথা কি হাডি সার শুকায় শুকায় কি অবস্থা হয়েছে আমাদের চোখের সামনে কি জ্বর দিব আল্লাহ তালার সামনে আমরা এইগুলো এরপরেও যদি আমরা মনে করি যে আমাদের সামর্থ্য নাই শরীর হওয়ার এটা আসলে বিশাল বড় একটা ধোঁকা আর আল্লা রব্বুল আলমিন এমন বানিয়ে দিয়েছে যে যুদ্ধটা তো আসলে যুদ্ধ তো কাফের মোকাবেলায় একটা দল মুখোমুখি অবস্থায় করতেছে কিন্তু ওদেরকে টিকাই রাখার জন্য পিছনের একটা বড় ব্যাকগ্রাউন্ড লাগে যুদ্ধকে যুদ্ধকে হাদিসের রহসান বলছেন যে পাহাড়ের উচ্চ শিখর যারুবা সানাম স্নাম পাহাড়ের উঁচা চূড়া যে এটা হলো কি যুদ্ধটা তো উঁচু অংশটা স্থাপনের জন্য নিচের একটা বিস্তৃত ভূমি লাগে না এই ভূমিটা না থাকলে উপরের অংশটা সেখানে থাকতে পারবে যারা যুদ্ধ করতেছে আমেরিকার মোকাবেলায় পরাশক্তিগুলির শক্তি ক্ষয় করতেছে ওরা ওখানে যদি ওদেরকে আটকায় না রাখত আমেরিকা ওরা এদিকে ছেয়ে যেত না অবশ্যই ছেয়ে যেত কিন্তু ওখানে যারা আটকায় রাখছে ওদেরকে পিছন থেকে প্রটেস্ট করা ওদেরকে সহায়তা করা এটা কি অন্যদের দায়িত্ব না আমাদের তো এই সামর্থ্য আছে যে ওদেরকে আমরা কি করি সহায় সঙ্গে আর আলহামদুলিল্লাহ এই রাস্তার লাপাক খুলে দিয়েছেন কাফেরদের সিস্টেমের কারণে এই ব্যবস্থার কারণে এই ব্যবস্থা আছে যে দুনিয়ার যে কোনো জায়গার মুজাহিদদেরকে যে কোনো অঞ্চলের মুসলমান কী করতে পারতেছে না সাহায্য করতে পারতেছে এই ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ শুধু সে নিয়ত থাকলে তার সঠিক ইচ্ছা থাকলেই চলে আর আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমাদেরকে আল্লাপা অনেক দ্রশ্ব জানিয়েছেন অনেকে কিন্তু আবার এই রাস্তাটা খুঁজে পাওয়াটাও কঠিন তো আমাদের পাওয়ার পরে যদি আমরা কি থাকি এটা বড় দুঃখজনক বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতের যথাযথ কদর করার তো খেতে দাম করে